জীবী বৃন্দ ও সম্মানিত সুধিমন্ডলী এখন আপনাদের সামনে মূল্যবান ভাষণ দান করবেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুখতারাম সংগ্রামী আমির এ দেশের জাতি ধর্ম বর্ণনির্বিশেষে आपामधारण प्राणप्रिय अर्थनिक नेता जी इस्तीफा अलहज हजरत मौलाना सैयद फजलुलीम पीर साहेब चर्मन सम्मानित शुद्ध मंडल हजरत तीर साहेब हुजुर भाषण पर समकालीन राजनैतिक प्रश्न उत्तर पर्व सुन हजरत तीर सहेब हुजुर मूल्यवान भाषण أسلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكرمه مباد أعوذ بالله من الشيطان العقيم بسم الله الرحمن الرحيم أما خلقت الحلق الجن والإنساء إلا ليعبدون شباك درشيق الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله खुलना जिलाफल बल शून्य कठाय फ चले आज के देश अवस्था जर चिंता आ मनाम उठे गेसे शुद्ध घोषणा इस्लाम मध्य इसलम शिक्षानी मध्य इसलम नई आईने भीचारे इसलम नई अर्थनीति इसलाम नाई समाजे इसलम नई अर्थात को क्षेत्री इसलम नई शुद्ध तरंग इसलाम बिधिता चलते শিক্ষার বিচারে পর্দার বিরুদ্ধের সমস্ত বই পুস্টায় এবছর আওয়ামী সরকার আমাদের মতই দোষে গুণে জড়িত মানুষ যদি কোন একটা লোক সেটা তাহার গুজর হয় সে যদি অত্যন্ত ছবি দরবেশো আর যদি এই আকিজা রাখে যে রসুল্লা সাল্লা সালাম আমাদের মতো দোষে গণেশ জনিত মানুষ সে কি মুসলমান থাকবে সে মুসলমান নাই কাজী মানুষকে বেইমান বানাবার জন্য কাফের বানাবার জন্য সব ধরনের ষড়যন্ত্র চলছে আপনারা জানেন কবির চৌধুরী সে বলেছে আজানের আওয়াজ তার কাছে বেশার ধ্বনির মতো মনে হয় এই কথার তাকে পুরস্কার দেওয়া হয়েছে বর্তমান সরকার পুরস্কার দেয় কি তাকে জাতীয় অধ্যাপক বানানো হয়েছে কি কথা বলেন না এর যে আমি যদি বলি বিশ্বার আওয়াজের মতো তাহলে আমি ভোট পাব না তুমি তো আর ভোটে দাঁড়াবো না তোমাকে লাগাই দিলাম এইটা তুমি প্রচার করতে থাকো মানুষের ভিতর থেকে ইমানকে ধ্বংস করতে থাকো কি বলেন কথা ঠিক না ঠিক প্রতিবাদ হিসেবে বাহির হয় নাই কি বলেন কাজে বোঝা গেলে আমাদের সরকার এর কাজের উপরে সন্তুষ্ট আসেন কি কথা বলেন না বাইর আমার আমি মনে করি এ দেশ থেকে ইসলামকে বিচারিত করার জন্য দুইটা জিনিস যথেষ্ট ধারা একটা হলো বেপরদা চালু করা আর একটা হলো সুদ চালু করা বেপরদা যত বেশি বাড়বে তত হারামি বাড়বে যত হারামি বাড়বে তত হারাম জাদা যখন দেশের অধিকাংশ লোক হারাম জাদা হয়ে যাবে অজের মাহবেল হতে থাকবে কিন্তু অজের মাহবেল হারাম জাদারা যাবে না মসজিদে আজান হতে থাকবে কিন্তু হারাম দাদারা মসজিদে যাবে না যত প্রোগ্রাম এই দুইটা শুধু বেপরটা চালু করা সুদ চালু করা কি বলেন গ্রামীণ ব্যাংকের প্রোগ্রাম এই দুইটা বেপরদা চালু করা चालू करकेश्लील छायछली अश्लील नाच गानदानी सब चेसि चल से चरित्र ध्वसारा आवी लीग एसन पी एक जिज्ञास करी पी सरकार समय तुरान शरीफ संशोधन करा दरकार भूल असर टक हाजिर कर जमीन दिए जत्न कर विदेशे पाठ सरकार তার দিদি বেরিস্টার সিগমা হুদা তার নেতৃত্বে একটা মিছিল দেয়ী হয়েছিল সে মাত্র একটাই ছিল দেহ আমার সিদ্ধান্ত আমার কি মনে আসে না নাই দেহ আমার সিদ্ধান্ত আমার এটা কোনো বেশি এ দেশে সব হারা তৈরি হোক বলেন না কেন জিয়াউর রহমানি তো এই দেশে প্রথম প্রত্যেকে ইউনিয়নে ইউনিয়নে টেলিভিশন দিয়েছিল কি কথা বলেন না কেন প্রত্যেক থানায় থানায় একটা সিনেমা হল দিয়েছিল এই জিয়াউর রহমানি প্রত্যেক মহিদার পুরুষ একাত্ত হইয়া বুকে বুক মিলাইয়া মাটি কাটার বন্দোবস্ত করেছিল কি কথা বলেন না কেন তবে আহম কিছু মুসলমান আছে তারা বলে হুজুর বিএনপি ভালো যেহেতু তারা বিসমিল্ল বলে আওমিলিক লীগ বলে না আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি দুইজনে মত খায় একজনে বিসমিল্লা বিএনপি কোনো ইসলামের পক্ষের কোন আইন পাশ করছে বরঞ্চ তখন আওয়ামী লীগ জনগণকে ধোকা দেওয়ার জন্য মত এবং জুয়া বন্ধের বিন আনছিল কি কথা বলেন না কেন তার সেটাকে এখন তারা এখন তারা মদ জুয়ার আইন পাশ করতে পারে না কি বলেন না কেন এখন উঠায় না তারা তখন জানে যে তো একই ওরা তো পাশ করবে না তাদের একটা উঠাই কিছু জনগণকে মুসুলি জনগণকে ধোকা দেওয়া যাবে কথা ঠিক না ঠিক ভাইয়া বিএনপি একটা ইসলামের পক্ষে আইন পাস করে না বিপক্ষের আইন পাস করেছে মান্নান বলছিল আরবি শিক্ষার কোনো প্রয়োজন এদেশে নাই যে এখন সেক্রেটারি জেনারেল বিএনপির আরবি সারা কোনো মুসলমান মুসলমান থাকতে পারে আরবি বাদ দিলে কোনো মুসলমান মুসলমানই থাকবে না বাংলাদেশে মৌলবাদীদের স্থান নাই সাংবাদিক প্রশ্ন করেছে তবে আপনার দেখালে যায় মৌলবাদীদের সঙ্গে এখন কাজ করতেছেন তখন সে উত্তরে বলছিলেন আমাদের রাজনৈতিক কৌশল সায়স্তা করা হবে আমি জিজ্ঞাসা করি মৌলবাদী যারা তারাই তো মুসলমান কথা বলেন না কেন যারা মৌলবাদী না তারা কি মুসলমান মৌলবাদী শব্দ রাত্রি যারা মুলির উপরে চলে যারা হিন্দু ধর্মের মূলের উপরে চলে তাদের বলা হয় হিন্দু মৌলবাদী যারা খ্রিস্টান ধর্মের মূলের উপরে চলে তাদের বলা হয় খ্রিস্টান মৌলবাদী যারা ইসলাম ধর্মের মূলের উপরে চলে তাদের বলা হয় ইসলামী মৌলবাদী চারটা কি কি কোরআন হাদিস ইসমান যারা কোরআন হাদিস মানে না তাদেরকে মুসলমান বলা যায় ইসলামের মূল কোরআন হাদিস যারা মানে না তারা মুসলমান নয় এই বোকা মুসলমানদের বোঝানো হয়েছে যে বলা হয়েছে ঐক্য কেন হয় না ঐক্য কেন হয় না ঐক্য করতে হলে এইভাবে জনসভা করে কোনদিন ঐক্য হওয়া সম্ভব নয় ঐক্যের একমাত্র পন্থা হইলো আমাদের ঐক্যজির অনেক নেতাদের মত বিএনপি এবং জামাতের সঙ্গে মিলিয়া আমরা আন্দোলন করি কিন্তু আমাদের ইসলামী শাসন যন্ত্র আন্দোলনের মত মুক্তাদি যে কোন লোক হতে পারে ইমাম যে কোনো লোক হতে পারে না কি বলে না বিএনপি জামাত শোনেন বিএনপি জামাত যদি হকানি ওলামা নেতৃত্বে আসে তাদের নিয়ে আন্দোলন করা যায় কিন্তু তাদের নেতৃত্বে কোনদিন হকানি ওলামা কেরাম আন্দোলন করতে পারে না যেহেতু মুক্তাদির জন্য কোনো শর্ত নাই ইমামের জন্য শর্ত আছে। কি বলেন কথা ঠিক না তারপর আমরা বলে আসতেছি মানুষকে কুহুরীকে সমর্থন করাও কুহুরী এবং ভোট দেওয়ার অর্থ সমর্থন করা কি বলেন এটা প্র্যাকলত না বিএনপি আওয়ামী লীগ তাদের গঠনতন্ত্রে আছে সার্বভৌমত্বের মালিক জনগণ এটা সাপ কুফুরি সমস্ত ক্ষমতার উচ্ছ জনগণ এটা সম্পূর্ণ কুফুরী আইন দেওয়ার মালিক জনগণ এটাও সম্পূর্ণ কুহুল এদের ম্যানিফেস্টের থেকে গঠনতন্ত্রের থেকে এই তিনটা জিনিস বাদ না দেওয়া পর্যন্ত এদের ভোট দিতে গেলেও সে কাপের হবে কি বলেন তাদের সঙ্গে ঐক্য করবো কিছু সিট নেওয়ার জন্য ওলামাইক্রামটাতে আমাকে এইটাই বুঝাইতে চায় আমি বলছি যাদের মানুষকে শিক্ষা দিচ্ছি এদের এই নীতি থাকার পর্যন্ত তাদের ভোট দেবে আপনার ইমানের উপরে সন্দেহ আসে যাবে एदेर एदेर निती के की हो क्यों नीति ना छात्रमान सीट भागाभागी हे सीट भागा भागी बीस त्रिसट पंचा सीट पाइल तेजे पंचाश जने এই কি তাদের ভাগ্যের পরিবর্তন হবে তিরিশ চল্লিশ টাকা মাসে পাবে গাড়ি বাড়ি পাবে কত কিছু তাদের ভাগ্যের পরিবর্তন ইসলামের কি হবে এ দেশে ইসলামের একবার প্রধানমন্ত্রী হয়েছিল কি জানা আছে আপনাদের চৌধুরী মোহাম্মদ আলী প্রধানমন্ত্রী ছিল না পাকিস্তানের সে নিজাম ইসলামের না কিন্তু ইসলামের কিছু করতে পারছে কিছুই করতে পারে না আমাদের নীতি বর্জন করে আজকে যদি ঐক্য করি তাদের আমার আমি যখন চির দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। তখন তারা এই দলিল পেশ করবে চরমনা বিশ্ব বলছিল আমরা ইসলামী দল নয় কিন্তু আমাদের বিনা তবাই তো সে আমাদের সঙ্গে আবার আন্দোলন করেছে কাজী তার মতবাদ থেকে সে তহবা করেছে মৌদুদি হকের উপরে কি বলেন কথা ঠিক না এই দলের প্রেস করলে তখন আর লোকের জবাব থাকবে কথা প্রতিষ্ঠা করে দেওয়া হবে এই মৌদুবাদ বিরুদ্ধে সাইফলাদিক সাহ লিখেছেন আমাদের ওলা মাইকেরা বুজুরগিদ লিখেছেন তারপর আবার তারা তহবা না করা পর্যন্ত আমি কিন্তু একটা জিনিস দেখাই মৌদুদি সাহ সাহবাকে আমাদের সমালোচনা করেছেন বিশেষ করে মা ওসমান রদি আল্লাহ তাল হুমার সমালোচনা করেছে বেশি কি বলেন ইসলামকে ধ্বংস করার জন্য এই একটা জিনিসই যথেষ্ট আল্লাগা কারণ জামেউল কোরআন ছিলেন ওসমান রদি আল্লাহ তালাম এবং কাতিবেল ওহির ভিতরে একজন ছিলেন মাভিয়া রদি আল্লাহ তালাম যদি এই দুইটা দুইজন সম্পর্কের মানুষের ভিতরে সন্দেহ জন্মাইয়া দেওয়া যায় যে লোক দুইটা ভালো নয় যখন দেশে আন্দোলন শুরু হবে যে কোরআন শরীফ আল্লাহের কালাম না এর ভিতরে ভুল আছে তখন লোকে মনে করবে হ্যাঁ তা হইতেও পারে যে লোক দুইটাই কোরআন শরীফ জমা করছে বা লেখছে ওই লোক দুইটা বেশি ভালো না কি বলেন ইসলামকে ধ্বংস করার জন্য আর কিছু লাগবে আর কিছু প্রয়োজন খালি একটাই প্রয়োজন করে নাই আমি এখনো প্রকাশ্য মধ্যে ঘোষণা করি জামাত ইসলামের যদি লোককে এখানে থেকে থাকেন নিশ্চয়ই আসেন আপনাদের নেতাদের বলেন নেতারা বসু আমি স্পষ্ট ঘোষণা করেছি যদি তারা যে গুমরা মৌদুদি যে গুমরা এইটা যদি প্রমাণ করতে আমরা না পারি আমরা আর যদি আপনারা তবা করে সব মৌদুদিবাদ ত্যাগ করেন আমার এই প্রস্তাবের মধ্যে কোন ঘোধামিল আসে কোন পলিটিক্স আছে তাদের সব পলিটিক্স তারা সব পলিটিক্স এর কথা বলে চন্দনা দেখেছি ডেকেছি থেকে আচ্ছা কেন্দ্রের থেকে আমাকে ডাকছে এরকম বেপার পত্রিকায় কেউ কোনদিন দেখছেন তো যারা প্রচার করে চন্দ্রনাথ ডাকছি আসে না এবার সম্পূর্ণ মিথ্যা নয় মিথ্যা ধোকা বাজনা কোনোদিন ইসলামী দল হইতে পারে কাজই ভয় জীবন রাজনৈতিক জীবন সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসলের হুকুমত চলার নাম তো কি কথা ঠিক না আমি রাজনীতি করতেছি এটা আমার এবাদতের মধ্যে সামিল করেই আমি করতেছি আমি মনে করি এসে আমি আন্দোলন করাও, এবাদতেরই একটা অংশ যদি আমরা চার জায়গাতে পড়ি বলে না কারণ কিন্তু হবে কেন এবারটা তো মাওলার হুকুম মতো হইতে হবে রাজনৈতিক বিচারে দেখাশ টা ষাটটা সিট পাওয়া যাইতো এইটা পাইলাম না স্বর্ণ নয়ের গোড়ামের জন্য বাইরে এই পঞ্চায়েতটা সিট পাওয়া তো এবার ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আন্দোলন করা হইল এবার ঠিক না আজকে আমাকে দমন করার আর কিছু পায় না এখন কি মহিউদ্দিন খান সাহ তিনি বুঝাইছেন স্বর্ণনায়ক ইসবের আওয়ামী লীগ থেকে দুই কোটি টাকা খাইছে এই যে একটা কালো মানুষ দেখেন এই কালো মানুষটা শুনলাম বাইরে আবার নাকি সুলজি মহিউদ্দিন খান সব বলছেন আমি নাকি জাতীয় পার্টি ষোলো কোটি টাকা খাইছি কিন্তু এই কথাটা বাজার জাত করতে পারে না। বলছি ঠিকই কিন্তু মানুষ এটা করে নাই বলে আমার মনে হয় এখন শুরু করছে এই গত সংখ্যায় আর সমস্ত দেহবন্দিউলাম সব তারা একশো জন সবাই ইল্লা জেন কি বলেন কথা ঠিক নয় ধানুই রহমাদুল্লাহ চার ওমেলা আমি চারবার বলেছি দেখেন আমার কোন গোড়ামি নাই সমস্ত দেশের মুফতিয়ানের কেরাম ওলামায় কেরাম যদি একত্রিত হয় সবাই যদি ফদিয় দেন যে হা বিএনপির জমাতের সঙ্গে একাত্র হয়ে যাও রাজনীতি করা যায় আছে বা ইসলামের স্বার্থ তাই আমার কোনো সমস্ত কি কেন এর উপরে আপনারা জানেন বসুন্ধরাতে হাজত মামলা মুক্তি আব্দুর রহমান সাহেব একটা সম্মেলনে ডাকছিলেন গত তিরিশ তারিখ জুলাই কিন্তু তার মাদ্রাসা সম্পূর্ণ পানির নিশে যাওয়ার কারণে বন্যায় প্লাবিত হয়ে যাওয়ার কারণে ওই সম্মেলন হয় না যদি হ্যাঁ খালেদা জিয়ার নেতৃত্বে এবং জমাত ইসলামের সঙ্গে একত্রিত হয়। আন্দোলন করলে তাতে ইসলামের উপকার হবে কাজী সবাই করা উচিত আমার কোনো আপত্তি নাই আমি করব। কাজই ভাই বল এখন সরকার বোধ হয় সবচেয়ে বেশি সতর্ক দৃষ্টি রাখতেছে আমার উপরে এই কথা ঠিক না ভাইর আমার এখন সবাই এমনকি আলেমদের কাছে যেন আমি অস্পৃশ্য হইয়া দেখতেছি क्योंकि दर अपना रखा दरकार सबी सब दुनिया जो बिुदे चले जाए हकर थे दारोदार जावा सम्भव नीतुब करी हमें राजनीति करी कमार एबाद आल्लाल्लाह रसूल मत अनुजी होते कमी अपन अनुरोध करवा शाजहान बादशाह যখন রে কাপড় পরা তার জন্য যে হ্যাঁ যদিও রেশমি কাপড় জায়জ নাই কিন্তু বাচ্চার জন্য এটা একটু কিচুরি করে একটু ভিন্ন এরা তার জন্য জায়জ পারে সমস্ত আলেমেরা ফতুয়া কিন্তু বাচ্চা বললো মোল্লা জিওন দশ টাকা না দেওয়া পর্যন্ত এই ফদ্র কোন কার্যকরী হবে না কারণ মোল্লা জিয়নের কাছে যখন এই ফর্ত নিয়ে গেছিল তখন সিরিয়া ফেলাই বলছিলেন তখন আপনারা জানেন বোধ হয় কে সার বলছিল এই সৈন্য তৈরি করো মোল্লা জীবনের বিরুদ্ধে সৈন্য পাঠাইতে হবে তার বিরুদ্ধে জেহাদ করা হবে তাকে ধরিয়ে আনা হবে আলমগীর বাচ্চা তখন মোল্লা জীনের সাত আলমগীর ব্যবসা ধরো সর্ব বাবা সৈন্য আমার হুজুরের আর উপায় নাই হুজুর কে তো দৌড়িয়ে আনবি মারবে জেনে নেবে বলে হুজুর আপনি কি করছেন আমার বাবা সাংঘাতিক এই কথা শুনে তিনি ভীত হয় নাই সন্তুষ্ট হয় নাই তেনার কথার থেকে তিনি ফেরেন না। তিনি যে উজুর পানি আনো কারণ হাদিসে আছে হল মুখমিন মোহামিনের বড় অস্ত্র যখন উজুপানিংয়া ডাকলেন আলমগীর বাচ্চা সে তাহলে আমার হুজুর তো উজু পানি গিয়া ডাকছেন এবং তিনি উজু করিয়া যদি বদ করেন তাহলে আপনার বংশ সব শেষ হয়ে যাবে তখন বাচ্চা বলে কথা তো ঠিক তিনি তোলিয়াল্লাহ বাচ্চা সাধারণ বাচ্চাও তো দিন দেয়ার তখন সেই সৈন্য পাঠানো বন্ধ করছে কাজে একা তাদের কথা নাই হকালি ওলামাইকারত্রিত হয় যদি ফতোয়া দেন খালেদা জিয়ার নেতৃত্বে এবং জামাত ইসলামের সঙ্গে একত্রিত আন্দোলন করতে আমাদের হবে ইনশাল্লাহ আমি রাজি আছি কাজী ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করি এর্তেফাক এতে জমাত ইসলাম বলে আমরা এর্তেফাক চাই এর্তেফাক চাই তাদের যদি ভিতরে ভুল থাকে সেটা আলোচনা করতে তাদের আপত্তিটা কোথায় আপনি আমার সঙ্গে মোশাফা করতে চাই আপনার হাতে পায়খানা করতে আপনার পায়খানা দুইটি আপত্তি ডে কোথায় কাজে একদম বোঝা গেল যে আপনি আমার গায়ে পায়খানা লাগাইতে চান আসলে না জামাত ইসলামের বুঝে ভুল থাকে আপনার অবশ্যই আলোচনা করেন না কেন আপনারা তো বলেন না কেন করতে হবে এখন তার একটা ধুয়ে চলছে মৌদুদি তো আমাদের ইমাম না কিচ্ছু না পিরো না তার ভিতরে ভুল থাকতে পারে আচ্ছা এটা বলেন না কেন যে মৌ ভুল আসে যদি যার ভুল তার বই পুস্তাব পড়াও তো ঠিক নয় কোন মুসলমানের জন্য গোলাম আজম সাহ যে মৌদুদি এবং জগতে এক এবং অভিন্ন কাজই এরা মৌদুদি প্রতিষ্ঠা করতে চায় যখন তবা করতে পায়খানা ধুইতে চায় না আমাদের সঙ্গে মিলতি খালি চায় এক দ্বারা বুঝা গেল যে মজুদের মধ্যে যদি আপনারা ঐক্য চাই বসেন ওলা সঙ্গে এইভাবে প্রকাশ্যের মধ্যে সে নয় নেতারা বসেন আপনাদের দরকার পাকিস্তান থেকে ভারত থেকে ইচ্ছাকালে সৌদি আরব থেকে আপনাদের ওলামাইকেরামদের আনেন আমাদের যাদের প্রয়োজন আমরা আনি বসেন রুদ্র পক্ষে বসিয়া আমরা সেখানে ফসলা করি মৌদুদি গোমরা না হক একটাই হোক যদি মৌদুদি গোমরা হয় তার বই পুস্তাক সবকিছু বাদ দিতে হবে আর যদি মৌদুদি হক হয় আমরা সবাই মৌদুদির মতবাদ ছট গ্রহণ করবেন কি বলেন কথা ঠিক নয় কাজই মৌদুদিবাদের ওই পায়খানা আমাদের গায়ে লাগাইতে পারবেন না যতই সরব্য করেন बुजाला आंदोलन करते क्या अपी तरीका अवलम्बन करें भेजाल विचारे इसलम नई अने के बोले नारी नेतृत्व फातेमिया के मानसे ফাতেমা দিনে মানা আর আমাদের মানা কি একর তারপর ওলামাদের ইসমাত ফাতে ছিল বুড়ি আশি বছর সে ঢাকিয়া ঢাকিয়া চলতো এবং তখন ওলামা কেরাম বলছিলেন আইফ খানো কোরআন বিরোধী ফাতেমা তারপর ফাতেম সঙ্গে চুক্তি হয়েছিল যে সে প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে সে গণতন্ত্র দিয়া এখানে সমস্ত পাবলিক ভোট দিয়া ওই মৌলিক গণতন্ত্র বাদ দিয়া তারপর পুরুষ প্রেসিডেন্ট বানাইয়ে দেবে এবং যে ইসলামকে মানে এরকম লোককে প্রেসিডেন্ট বানাই দেবে এই অঙ্গীকারী হুকুমাত প্রতিষ্ঠা করার জন্য সার্বিক সাহায্য করবো তাই হয়তো তার সঙ্গে ঐক্য করা যায় কি বলেন কথা ঠিক না কিন্তু এই প্রস্তাব নিয়ে তার কাছে যাওয়া হয়েছিল সে স্পষ্ট উত্তর আপনারা করে নীতির রাজনীতি আমরা করি ক্ষমতার রাজনীতি করবে এরকম অঙ্গীকার করতেছে রাজি না তারপর তার সঙ্গে তুপারা তাই ভাই আমার আমি আপনাদের অনুরোধ করব সবাই ঐক্য হওয়ার চেষ্টা করেন যদি নেতারা ঐক্য নহায় জনগণ যদি ঐক্য হয়ে যায় নেতারা তখন বাধ্য হইব ঐক্য হইতে